আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস যাচ্ছি যারা স্কুলে পড়ছেন মাদ্রাসা পড়ছেন ইলা বক্তব্য আসেনি যে রসুল ইসলামে কইছেন হজর আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুই জিনিসের আক্রিয়া জড়িয়ে তাহবায় কোনোদিন প্রতভস্তিতে এই দুইটা জিনিস কিতা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব এবং রসদালামের সুন্না কোনো আন এবং সুনারে আমরা আক্রিয়া করতাম আমরা একটু আগে আলোচনা আসতাম যে আল্লাহ সুবাহ হোসেন ইসলাম সালা অন্য কোনো জিনিস আল্লাহ সুবাহ গ্রহণ করতে না আমরা ওয়ে অফ লাইফ বিধান হিসাবে ইসলাম সালা অন্য কোনো বিধান অন্য কোনো ফত এবং ফোন আল্লাহ সুবাহ করতে না ইসলামটা কিতা আপনার কাছে ইসলাম বেশিরভাগ আসলে আমরা জানতে হইব যে সত্যিকার ইসলাম কিতা আজকে মুসলিম মোম্মা আমরা বিভিন্ন ভাবে বিভ্র সত্যি কিনা না আমরা কি মুসলমান এক আজকে সব মুসলমান কি এক টুমি দেখলে বোঝা যায় কোন দলর ফাগলি দেখলে বোঝা যায় কোন দলর মানে বাঘ ওইতেইতে বিশ্বাসে বাঘ হয়েছে আমলও বাঘ হয়েছে এখন লেবাসও বাঘে গেছে সত্যি কিনা না আমরা ইসলাম ছাড়া অন্য কোন জিনিস আল্লাহ করছেন কোরআন এবং ইসলাম এই কোরআনারে সপ্তাহি পাল্লা বুঝছেন খারা হইতে পারি সপ্তাহী পাল্লা ভুচ্ছেন খারা বাংলাদেশের মুসলমান সৌদি আরবের মুসলমান হলে নবীর সঙ্গী সাথী হিসাবে তারা দিনরে ইসলামদের সঠিকভাবে বুঝছেন সঠিকভাবে অমল করছেন এই আমরা কোরআন এবং হাদিস বুঝতাম তারা লাহান করিয়া আমার দলাল লাহান আমার ফিরসব্লাহান করি না আমার নেতার্লাহানি নাই আমার আজকে আমার নবীরা কি একটা আছে লক্ষ্মণ দিয়া তরিকা চিস্তিয়া তরিকা মুজারদিকা কত তরিকা হয়েছে অথচ আমরা আর আমার দোল যা আমার তরিকা দকা ওল্লাহি আমরা বাড়িতে এই উদ্দেশ্যে আমরা যে আফনাইন তোরা করতাম সবটা বাদ আমরা তরিকা দকা আল্লাহ আমরা মা ফরুকা আমরা এই দেশের প্রচলিত তরিকার ভুল থাকতে পারে কিন্তু রসুলের তরিকার কোন ভুল নাই এতে আমার রসুলের তরিকা কোনটা জানতেই আর আগে জানা লাগবো তারপরে